নাহমাদুহ অনুস্তাল আলা রসুল হিল কদিম আম একজন আদর্শ মুমিন প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করে তাদের সঙ্গে লেনদেনে সততা অবলম্বন করে কারণ ইসলাম প্রতিবেশীর অধিকার রক্ষায় অত্যধিক গুরুত্ব দিয়েছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়ে আল্লাহালা বলেন তার সঙ্গে কাউকে শরীর করো না পিতা মাতার সঙ্গে সত সদয় ব্যবহার করো चरण कर प्रत्येक आत्मयतार सम्पर्क थकुक ना थकुक एमक धर्मी भाव सम्पर्क ना थकले इसलमेशी अधिकार रक्षार गुरुत् कथा स्पष्ट बोझा जाएिकार सम्पर् रसुल्लाह आलिम সতর্ক করেছেন হক সম্পর্কে এত বেশি উপদেশ দিচ্ছিলেন যে একসময় আমার ধারণা হতে লাগলো যে ভবিষ্যতে বোধ হয় প্রতিবেশীকে প্রতিবেশীর উত্তরাধিকারে ঘোষণা করা হবে প্রতিবেশীর অধিকার বিষয়ে জিব্রাইল আলিহি সালামের যে ব্যক্তি আল্লাহ উপর ইমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে ব্যবহার করে যে ব্যক্তি আল্লাহ দিবসের উপর রাখে সে যেন সম্মান করে এবং যে ব্যক্তি আল্লাহ ওকিয়ামত দিবসের উপর ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার ব্যাপারে হাদিসে কঠোর নিষেধ এসেছে একজন আদর্শ মুমিন কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না সাহি বোখারিতে এসেছে রাসুলসাল বন্ধু ভাবাপন্ন ব্যক্তিত্বের অধিকারী হয় প্রতিবেশীর আবেগ অনুভূতিকে সে সম্মান করে তার সুখে সুখী হয় এবং তার ব্যথায় ব্যথিত হয় নিজের জন্য যা পছন্দ করে প্রতিবেশীর জন্য তাই পছন্দ করে সাহে মুস্তিমের এক বর্ণনায় আনাস থেকে বর্ণিত হয়েছে শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ বান্দা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দিন